শান্তি সুখের কলোর আসসালাম আলাইকুম কেমন আছে বন্ধুরা নিশ্চয় ভালো আছে তাই আরে হ্যাঁ বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের প্রিয় সংস্কৃতি সংগঠন কল শিশু শিশুশিল্পীদের কণ্ঠে চমৎকার কিছু ইসলামী সংগীতের অ্যালবাম কাশফুল শোনার জন্ম তাহলে শোনো কাশফুল আর তোমরাও গড়ে ওঠো নেই।